সত্যি বলতে নবী আদম আলাহ ইসলামের সময় থেকে শুরু করে এটা ছিল সবচেয়ে বড় ভয়ানক গণহত্যা এটা কোনো অতিরঞ্জন নয় নিসংশতার বিচারে কাছাকাছি যদি কিছু থেকে থাকে তা হল ইসা আলাহ ইসলামের পাঁচশো বছর আগে বুখতানাস্তার কর্তৃক সংঘটিত বাইতুল মোকাদ্দাসে বনি ইসরাইলেদের উপর হত্যাচক্য কতটা ভয়াবহ ছিল সেই সময় একটি কাহিনী শুনলেই আমরা সেটা বুঝতে পারব ইবনে আল আসির বলছেন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 তারা যখন কোন শহরে প্রবেশ করত সেই শহরকে এমন ভাবে ধ্বংস করতো যে তাদের ধ্বংসযজ্ঞের পর সেই শহরকে দেখে আর না শহর ছিল নারী শিশু বৃদ্ধ সামরিক ব্যক্তি তারা কারো মধ্যে কোনো বাস করত না সবাইকে সমানে হত্যা করতো কাতাররা কখনোই ওয়াদা রক্ষা করত না উল্টো সবসময় চুক্তি ভঙ্গ করত। মুসলিম বিশ্বে কাতারদের দখলদারিত্ব শুরু হয় বুখারার মাধ্যমে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 আমি তো ভালো আছি আমি তো এখন ক্ষমতায় আছি তাই অন্যদের ব্যাপারে আমার না ভাবলেও চলবে কি কিছু কিছু মুসলিম শাসক নিজেদের মস্তত টিকিয়ে রাখার জন্য চেঙ্গিস খানকে সাহায্য পর্যন্ত করেছিল ছশো চুয়ান্ন পর অবস্থা আরও অবনতির দিকে এলো যখন তাঁতারিরা রোমান ভূখণ্ড দখল করল তাদের নেতা হলো চেঙ্গিস খানের পুত্র হালাকু খান সে বাগদাদ আক্রমণ করল হিজড়ি ছয়শ সালে এবং পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় গণহত্যাগুলোর একটি ঘটেছিল এই অভিযানে খুন, ধর্ষণ তো আছেই এই আক্রমণের মাধ্যমে আব্বাসী খিলাফতকে সম্পূর্ণ রূপে ধ্বংস করে দেয়া হয় তারা চেয়েছিল ইসলামী সভ্যতাকে রূপে ধুলো মিশিয়ে দিতে তারা খলিফা মুক্তিম বিল্লা তার পরিবার পরিজন ও সহযোগীদের হত্যা করে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 তখন সে খিলাফতের কোনো তোয়াক্কাই করল না খিলাফা তখন ছিল অন্তঃার শূন্য একটি নাম মাত্র হালাকুখান চেয়েছিল পৃথিবীর বুক থেকে মুসলিম উম্মার নাম নিশানা মুছে এবং সব মুসলিমকে হত্যা করতে বাগদাদ দখলের পর তাঁতিরা আরো উদ্ধত ও যুদ্ধদেহী হয়ে উঠল একের পর এক মুসলিম ভূমি দখল করতে লাগলো চলতে থাকল গণহত্যা আর ধর্ষণের মহোৎসব বাগদাদ অতিক্রম করে তারা পৌঁছালো ফোরাতে সিরিয়ার আলেপ পয় পৌঁছে সেখানে যাদের পেল প্রায় সবাইকে মেরে ফেলল তারপর তারা দামেসের দিকে হলো। এরপর তারা দখল কেউ ছিল না ছিল না কারু তার বিরুদ্ধে দাঁড়ানোর মতো সাধ্য সবাই কাপুরুষের মতো কেবল তাকিয়েছিল এবং নতী স্বীকার করে আত্মসমর্পণ করেছিল আসলে কারো ইচ্ছাই ছিল না প্রতিরোধ করবার তাড়াতাড়িরা তাদের আগ্রাসনের চূড়ান্ত সীমায় পৌঁছে গেল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 তার মাথা ব্যথার মূল কারণ ছিল দামেস্কের আমির নাসির ইউসুফ আল আইয়ুবি সে ছিল সালাউদ্দিন আল আইয়ুবির নাতি কিন্তু কেবল ওই রক্তের সম্পর্কই ছিল কাজে কর্মে সালাউদ্দিন আল আইয়ুবির ধারে কাছেও সে ছিল না কাতাররা যখন বাগদার দখল করল তখন এই কুখ্যাত নাসির ইউসুফ কাতারদের বলেছিল শোনো তোমরা যখন এখানে আসবে আমি তোমাদেরকে কুতুজের বিরুদ্ধে সাহায্য সহযোগিতা করব মিশর জয় করতে তোমাদের সাহায্য করব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 ক্ষমতা চায় আর নিজ বংশধরদের জন্য তার রেখে যেতে চায় কিন্তু কুতুসের লক্ষ্য ছিল আরো বড় আরো মহৎ উদ্দেশ্য ছিল তার আমি তুমি আমরা ক্ষমতায় থাকব তার উদ্দেশ্য ছিল না। উম্মার জীবন মরণ অবস্থা মহিলাদের ইজ্জত হুমকির মুখে এমন অবস্থায় সাইফউদ্দিন কুতুস চেয়েছিলেন উম্মাহকে বাঁচাতে আর অন্যদিকে দামেস্কের আমির আল নাসির ইউসুফ আল আইউবি চেয়েছিল তার নিজের সিংহাসন বাঁচাতে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 তার উদ্দেশ্য ছিল উম্মার সম্মানকে রক্ষা করা উম্মার মহিলাদের ইজতকে রক্ষা করা উম্মাকে রক্তপাত থেকে বাঁচানো আর অহংকারী অতঃপর সে এই প্রস্তাব প্রত্যাখ্যান করল সাইফ কুতুজের পরিকল্পনায় সে একটা মাথা ব্যথা হয়ে থাকল যখন তাঁতাররা এলো সে তাদের সাথে যোগ দিতে চলে গেল কিন্তু মনে রাখবেন আপনি যখন আল্লাহর উপর ভরসা করবেন তখন আল্লাহ অবশ্যই আপনার জন্য একটা উপায় বের করে দেবেন এই প্রস্তাব দেওয়ার কিছুদিন পরেই তাতাররা আলেপ্পো এবং দামেসকে এসে পড়ল এবং আর নাসির ইউসুফ আল আইবেকে উৎখাত করল সে তার সৈন্যদেরকে নিয়ে ফিলিস্তিনে পালিয়ে আসল কাপুরুষের মতো সেখানে তাকে কুতুসের বাহিনীতে যোগ বাধ্য করা হল তাও বেশিদিন চলল না সে ছিল উম্মার শরীরে একটা ক্ষত তাই সে কুতুস থেকে আলাদা হয়ে গেল কিন্তু তার বেশিরভাগ সৈন্যই কুতুসদের সাথে থাকতে চাইল এই ঘটনার পর সে হাতে নিহত হয় আর এভাবে আল্লাহ এই লোকের হাত থেকে কুতুসকে মুক্ত করলেন আর শুধু তাই না বরং কুতুস তার সৈন্যদের পেয়ে গেলেন তার পেছনে পর্বে আমরা www.facebook.com dotfacebook dot slash rangeups media off our youtube channel www.youtube.com dot youtubeube dot org two